চকমকি বাক্স অনেক কাল আগে একজন প্যারেট করতে করতে সে এগিয়ে চলেছে কোমরে তার তলোয়ার ঝুলছে তারপর হঠাৎ রাস্তায় সে এক ডাইনি দেখতে পায় সে কি ঠোঁট নড়লো আর সৈনিক কেঁপে উঠল বুড়ির কপট স্বভাবে তার খুব অস্বস্তি হচ্ছিল তুমি সত্যিকারের একজন সেনানি এই থলি আর তলোয়ারে খুব মানিয়েছে তোমাকে অনেকে তো তোমাকে জমিদার বলে ভুল করবে আমাকে বলো যত চাই তত টাকা পেতে চাও হ্যাঁ কিন্তু কিভাবে ডাইনি তোষামত করল আর সে খুশি হল সে বুঝল না যে তার সতর্ক হওয়া উচিত জঙ্গলের শেষ প্রান্তে একটা গাছ দেখিয়ে ডাইনি বলল তুমি ওই বড় গাছটা দেখতে পাচ্ছ এর ভেতরটা একদম ঢুকে যেই তুমি থামবে তখন? ওই পিছলে কিন্তু ওই গাছের নিচে আমি কি করব। হ্যাঁ ওই গাছটা একবার ভেতরে ঢুকে গেলে আমি একটা দড়ি বেঁধে দেব তুমি চিৎকার করে ডাকলে আমি তোমাকে টেনে তুলব কিন্তু কি করে ডাইনি সব খুলে বলল ভেতরে ঢুকলে তুমি একটা বিরাট ঘর দেখতে পাবে লণ্ঠন জ্বলবে তাই ভেতরে বেশ আলো থাকবে বাদিক থেকে মাঝখানে বিরাট এক সেনুক তবে কুকুর হইতে সাবধান কারণ দরজায় কুকুর পাহারায় থাকবে আপনি কুকুর বললেন তাই না এবার সৈনিকের একটু কৌতূহল হল কুকুরের চোখ দুটো খুব বড় তবে চিন্তা করোনা তোমার এটার উপর বসিয়ে দেবে সে কিছুক্ষণ ব্যস্ত থাকবে এবার ডাইনি তার ফন্দির কথা খুলে বলল কিভাবে সেখানে তামা আর রূপোর মুদ্রা আছে প্রচুর পরিমাণে কিন্তু কুকুর হইতে সাবধান সে তোমার কাছে আর সে ওই মুদ্রাগুলো নিজে নিতে পারে সৈনিক খুশি হল আর ভাবল অবশ্য ব্যাপারটা মন্দ নয় হ্যাঁ সত্যি খারাপ না কিন্তু তোমাকে কি দিতে হবে এর বদলে নিশ্চয়ই তোমার কিছু চাই তাই না আমার আমার শুধু একটা যখন নিচে ওটা ফেলে এসেছিল। তাহলে দয়া করে দড়িটা আমার কোমরে বেঁধে দাও ডাইনি তার কোমরে দড়ি বেঁধে দিল সে গাছের উপর উঠে মুখ ঘুরিয়ে নিল গাছের ভেতর দিয়ে নেমে এসে একটা বড় ঘরে পৌঁছল যেখানে দুদিকের দেওয়ালে লণ্ঠন ঝুলছে সৈনিক নিচে নেমে এল আর দেখলো যে সিন্দুকের ওপরে কুকুর দাঁড়িয়ে আছে বাহ তোমাকে তো দারুণ দেখতে সৈনিক সেই কুকুরটাকে নিজের কোলে তুলে নিল কুকুরটা জোব্বার উপরে বসে কোনো শব্দ করল না খুবই সহজ ছিল সৈনিক চারিদিকটা দেখল তার ব্যাগে মুদ্রাগুলো ভরে সে ডাইনিকে খুশি করতে অন্য ঘরে চলে গেল যেমন সে বলেছিল সেখানে বড় বড় চোখওয়ালা একটা কুকুর চোখগুলো এত বড় যে সৈনিক চমকে উঠল সে কুকুরটাকে নিয়ে জোববার ভেতরে রাখল কিন্তু যখন সে সিন্দুকটা খুলল তখন তার আরও লোভ হলো। সে দেখলো সিন্দুক ভর্তি রুপোর মুদ্রা যে তামা সে নিয়েছিল সেগুলো ফেলে দিল তামার চেয়ে রূপও অনেক ভালো সৈনিক তার থলি থেকে তামার মুদ্রা ফেলে দিয়ে রূপার মুদ্রায় ভর্তি করে নিল যা সে তখনই খুঁজে পেয়েছে ওয়া। যতটা ভেবেছিল তার চেয়ে কুকুরটা অনেক বড় ছিল চোখগুলো এত বড় যে সে ঘাবড়ে গেল সে কুকুরটাকে নিয়ে জব্বার উপরে রাখল আর সিন্দুকটা খুললো প্রথমে ভাবল তার হয়তো কোনো ভুল হয়েছে সোনা সোনা সেখানে যে কত সোনা তাই সে পুরনো রূপো তার ব্যাগ থেকে বের করে সেই ব্যাগে ভরল নতুন সোনার মুদ্রা আমাকে টেনে তোল ডাইনি তাকে টেনে তুলল তার হাতে একটা টিনের বাক্স সে ওপরে উঠতেই ডাইনি তার হাত থেকে সেটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করল আচ্ছা এই পুরনো বাক্সটা দিয়ে তুমি কি করবে তা জেনে তুমি কি করবে বলো আমাকে বলো নয় তো আমি বিশ্বাসঘাতকতা করছো আর কোনদিন দেখা হবে না ডাইনি বুড়ি সেই দিন সৈনিক শহরে ফিরে গেল সে একটা ভালো ঘরে থাকলো, সবচেয়ে ভালো খাবার খেলো যা মন চায় তাই করলো। এখন সেই সৈনিক একজন সম্ভ্রান্ত ভদ্রলোক শহরের লোকেরা তার কাছে নানান খবর পৌঁছে দেয় তারা রাজার কথা বলে আর এও বলে যে রাজকন্যা কত সুন্দর আমি কি তাকে দেখতে যেতে পারি না না যেতে পারবে না রাজা তাকে কারোর সঙ্গে দেখা করতে দেয় না তামার তৈরি এক বিরাট দুর্গে সে থাকে কেন জেনেছেন এক সৈনিকের সঙ্গে রাজকনার বিয়ে হবে আর সেটা তার মোটেই পছন্দ নয় আমি বুঝতে পারছি না কেন উপযুক্ত নয় সৈনিকের ভাগ্য প্রসন্ন হওয়ায় এখন সে বড় লোক কিন্তু অর্থ তার খরচ হয়ে যাচ্ছে এদিকে রোজগার কিছুই হচ্ছে না তার বেহিসেবি খরচের জন্য মাত্র কয়েকটা মুদ্রাই পড়ে রয়েছে তাই এখন তাকে একটা ছোট্ট চিলে কোঠায় আশ্রয় নিতে হয়েছে সে তার নতুন বাসায় বসে তার জুতো জোড়া সেলাই করছে ঘরবে বেশ অন্ধকার কিন্তু এতটাই সে গরিব যে মোমবাতি চালানোরও সামর্থ্য নেই তার এই কষ্ট আমি আর সহ্য করতে পারছি না কিন্তু তারপর সেই ছোট্ট টিনের বাক্সটার কথা তার মনে পড়ল তার মনে আছে কাঠের সেই সরু ছোট্ট টুকরোটার কথা এর থেকে আলো বেরোবে তাহলে রাতে অসুবিধা হবে না তাই সে বাক্সটা খোলে আলো জ্বালাবে বলে আর সঙ্গে সঙ্গে একটা কুকুর এসে হাজির এত বড় বড় আগুনের গোলার মতো চোখ নিয়ে সে সামনে দাঁড়িয়ে বলুন আমার প্রভু কি আদেশ আছে এই কথা শুনে সে বলল আমি ঠিক বুঝতে পারলাম না তুমি কি বলতে চাও বলতো আপনার সেবায় আমি হাজির তো একেবারে তারপর বলল যাও কুকুর আমার জন্য টাকা নিয়ে এসো কুকুরটা হয়ে গেল আর যখন সে ফিরে এলো মুখে তার মুদ্রা ভর্তি একটা থলে তাই সৈনিক আবার তার পুরনো জীবনে ফিরে গেল এখন প্রচুর হিরে জহরত সোনাদানা কিন্তু সে একা তাই তার চাই একজন স্ত্রী আমি জানি এখন মাঝরাত কিন্তু আমি রাজকন্যাকে দেখতে চাই আমি তাকে শুধুমাত্র একবারের জন্য দেখতে চাই সৈনিকের চোখের পলক পড়ার আগেই কুকুরটা নিমেশের মধ্যে ফিরে এলো সামনে মেঝেতে রাজকন্যা শুয়ে রয়েছে এই দেখে সৈনিক তো দারুণ খুশি ঠিক তার পরের দিনের পর রাজকন্যা ঘুম থেকে উঠে বলল যে সে একটা একটা স্বপ্ন স্বপ্ন দেখেছে। কি কুকুর আর সৈনিক ছিল মনে হয় আমি যখন ঘুমচ্ছিলাম সে আমাকে চুম্বন করে ওটা একটা স্বপ্ন ওটা একটা নিচুক স্বপ্ন চিন্তায় রাজার কপালে ভাঁজ পড়ল এক চাকরানীকে মেয়ের ওপর নজর রাখার জন্য বহাল করল এবার জানতে হবে যে এটা ফন্দি না সত্যিই স্বপ্ন ওদিকে সৈনিকের রাজকন্যাকে আবার দেখতে ইচ্ছে হলো। তাই সে কুকুরটাকে বলল আবার তাকে নিয়ে আসতে চোখের নিমেষে কুকুরটা রাজকন্যাকে তুলে নিল কিন্তু কুকুর জানত না যে চাকরানিটা আসলে গুপ্তচর সে কুকুরটাকে তাড়া করল আর পিছু পিছু শহরের একটা বাড়িতে এসে পৌঁছল এখন বুঝলাম এটা নিঝক স্বপ্ন নয় রাজকন্যাকে এই থেকে বাজাতে যা করার আমি করব আমি এদের দরজায় খড়ি দিয়ে চিহ্ন হয়ে যাই আর চাকরানি সেটাই করল আর আমরা জানি যে কেন করল কুকুরটা যখন তার চালাকি ধরে ফেললো সে অন্য সমস্ত বাড়ির দরজায় একই রকম দাগ কেটে দিল পরের দিন ভোরবেলা রাজা রানী সেই বুড়ি মহিলা আর সভাসদরা এলো দেখতে যে কোন বাড়িতে রাজকন্যা এসেছিল এই বাড়িটাতে ওই সরাইখানায় নাকি নাম ওদিকে দেখুন ভালো করে দেখুন মহারাজ প্রত্যেকটা বাড়ির দরজায় দাগ দেওয়া রয়েছে সৈন্যরা আর প্রহরীরা দিশে হারা হয়ে গেল চ্যাঁচা মেঁচি শুরু করে দিল কিন্তু রানী খুব চালাক সে তার মেয়ের পিঠে শস্যের একটা ব্যাগ লাগিয়ে দিয়েছিল সেখান থেকে শস্য পড়ে ধরিয়ে দেবে যে তাকে কোথায় আনা হয়েছে ওই যে ওখানেও রানী শস্যের রাস্তা দেখিয়ে দিল আর প্রহরীরা ভেতরে ঢুকে পড়ল সেখান থেকে একটা লোককে ধরল যে তাদের দেখে লুকানোর চেষ্টা করছিল অপরাধের জন্য তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। কিন্তু তার শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে যে যেকোনো অপরাধীকে তার শেষ ইচ্ছের কথা জিজ্ঞেস করাটাই হলো আসল রীতি আর আমার শেষ ইচ্ছা আমি আগুন জ্বালাতে চাই এখন রাজা সেটা বারণ করতে পারবে না তাই সৈনিক তার চকমকি বাক্সটা বের করে আলো জ্বালাল কুকুরটা এসে হাজির সামনে এসে দাঁড়ালো, সৈনিক হাসলো, সে জানতো এবার কি হবে আমি জানতাম তুমি আসবে সত্যি কথা হলো যে কুকুরই হলো মানুষের প্রকৃত বন্ধু কুকুরটা সভা দেখে এমন ঘেউ ঘেউ করলো যে সবাই পালালো রাজার গানী পালাতে চাইলো কিন্তু কুকুরটা পথ আটকে দাঁড়িয়ে রইল তুমি হলে একটা ধূর্ত জাদুকর এটা কি ধরনের কুকুর বলতে পারো কি হে মহারাজ দয়া করে আমার কথা শুনুন আমি সত্যিই কোনো খারাপ লোক নই আমি আপনার মেয়েকে ভালোবাসি আমি স্বীকার করছি যে চকমকি বাক্সের সাহায্যে তার কাছে এসেছি কিন্তু কোনো ক্ষতি করিনি আমি চকমকি বাক্স হ্যাঁ মহারাজ এক ডাইনি বুড়ি এটা চেয়েছিল কিন্তু আমি ভাবলাম যে সে এটা দিয়ে খারাপ কাজ করবে তাই তাকে হারিয়ে আমি এই চকমকি বাক্স নিজে নিয়ে আসি তোমায় কথা দিতে হবে যে এই চকমকি বাক্স ছাড়াই তুমি আমার মেয়েকে সুখে রাখবে রাজা এবং রানী তার চোখে প্রকৃত ভালোবাসা দেখতে পেল রাজকন্যা হেসে উঠল। কারণ তারও এই মানুষটিকে পছন্দ হয়েছে তার সাহস দেখে সে মুগ্ধ তোমায় কথা দিতে হবে যে এই চকমকি বাক্স ছাড়াই তুমি আমার মেয়েকে খুশি রাখবে আমি হব তার চকমকি বাক্স আমি পরিশ্রম করব আর তার সব ইচ্ছে পূরণ করব। আমি এক্ষুনি এই চকমকি বাক্সটা ভেঙে ফেলছি আর এইভাবে সেই সৈনিক একদিন রাজা হলো আর তার স্ত্রী ও সেই মায়াবী কুকুর নিয়ে সে সুখে স্বচ্ছন্দে রাজত্ব করতে লাগলো